আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাম আল্লাহাদ সম্মানিত পৃথটিভির বাংলাদর্শক শ্রোতাবৃন্দ মহাগ্রন্থ আল কোরআনের উপরে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা উপস্থাপন করে চলছি তার অংশ হিসেবে আমরা আজ আল কোরআন এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ ও মানুষকে এই কোরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য যে তাফসির সুপ্রসিদ্ধ যে তাফসির শাস্ত্রের উদ্ভব হয়েছে তাফসির বিজ্ঞানের সম্প্রসারণ হয়েছে আমরা এই বিষয়টিকে নিয়ে আজকে আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনকে বোঝার জন্য পবিত্র কোরআনের ব্যাখ্যায় আরবি ভাষায় এ পর্যন্ত বহু সংখ্যক তাফসির রচিত হয়েছে তার মধ্যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ সাহাবি হজরতে আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ তালন হুকে রাইসুল মুফাসরিন বলা হয় তো সম্মানিত দর্শক শ্রোতা যে এই কোরআন তাফসির এ পর্যন্ত আমাদের কাছে কিভাবে আসলো এবং আরবি ভাষায় কি কি সুপ্রসিদ্ধ তাফসির রচিত হলো বিষয়টিকে নিয়ে আমরা আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শেখ আমানুল্লাহ মাদানি আমাদের সঙ্গে আছেন শেখ আব্দুর রাজ্জাক অধ্যক্ষ এবং আমার সাথে সর্বশেষ আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন বিভাগের প্রফেসর ডক্টর অধ্যাপক লুকমান হুসাইন বিশেষ করে আমাদের উপমহাদেশে এক ধরনের কালচার কিন্তু কিন্তু কোরআন যে অধ্যয়ন করা কোরআন যে শিক্ষা গ্রহণ করা এবং কোরআনের উপরে যে ব্যাপকতর গবেষণা আলোচনা হওয়ার অবকাশ আছে তখন কি শব্দ দ্বারা কি পূর্ণতা আসে আমাদের দেশে এটা ভ্রান্তভাবে বলা যেতে পারে যে তারা বুঝতেছে খালি পড়ার জিনিস গত বেদে খালি আমরা পড়বো ক্ষেত্রে আমরা বলতে পারি যে পড়লেও সব হবে সেটাকে তাদাব্বুর ও তাফাক করলে যেহেতু আল্লাহিন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না চিন্তা ভাবনা করে না তাহলে কোরআনের তো অর্থ বুঝতে হবে এবং সাহাবাইকে আমার বলে দিয়েছেন যে আমরা দশটি করে আয়াত পড়তাম আল কোরআন এখানে যেটা আব্দুল ক্লিয়ার করতে চেয়েছেন এবং অনেকটা আমরা ক্লিয়ার হয়ে গেছি যে এই কারা পড়া এই শব্দ থেকেই আল কোরআনটাকে নেওয়া হয়েছে বা ধরা হয়েছে এটাই সর্বসিদ্ধ কথা এবং এই কথাটা যদি ধাতুগত শব্দ হিসাবে ধরা হয় তাহলে পঠিত বা পড়ার মতো এই সব না ধরে বিষয়টা হবে পাঠ্য পাঠ্য হ্যাঁ এই বিষয়টা হলে এরকম যে একটা ক্লাসে পাঠ্য বই একটা প্রেসক্রাইব বুক থাকে যে এইটা ভিত্তি করেই সব কিছু সার্কেলিং হবে স্টাডি হবে এই জন্য এই কোরআনকে শব্দের ক্রমবিকাশ হয় পরিবর্তন পরিবর্ধন হয় এক সময় গ্রহণ করা হয় এক অর্থে এটা অন্য সময় অন্য একটা অর্থে চলে আসে যেমন শরীফে দুধ এটা বলার জন্য লাবান ব্যবহার করা হয়েছে এই শব্দটা বর্তমানে আমরা আমাদের দেশে অর্থ নিয়ে কিতাব পাঠ্য মুসলমানের জন্য শুধু নয় সমগ্র বিশ্ব মানবের জন্য প্রত্যেক রামাদান মাসে আমরা যেটা এতটুকু আলোচনা যেটা আমাদের কাছে স্পষ্ট হলো যে কোরআন আমাদের পাঠ্য আবশ্যকীয় একটু সংযোগ করতে চাচ্ছি যেটা সেটা হলো যে রসুল আসসালাম বলছেন মানকার হারফাম কিতাব ইল্ ব্যক্তি আল্লাহর কিতাবের এক অক্ষর পড়বে তার দশ নাকি এরপরে রসুলাম বলছেন আলিফলাম আমি একটি অক্ষর বলছি না বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর রসুলামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আলিফলাম মিমও যদি কেউ পড়ে তাহলে সে পাবে অথচ আলিফলাম মিম এর অর্থ আমাদের জানার কোনো সুযোগ একটা বেশি সোয়াব পাবো এবং দরকার সেটা কিন্তু এমনি রিডিং করলেও যে সোয়াব পাওয়া যাবে কথা মূলত এটাই যেটা আপনি পরে বলছিলেন ইকরা মানে পড়ো পর সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ পড়তে বললেন কিন্তু আল্লাহ শিক্ষা দিয়েছে আল্লাহ বলছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি আপনার উপরে অবশ্যই কোরআনের মৌলিক লক্ষ্য উদ্দেশ্যে হচ্ছে জানা ও বোঝা কোরআন জানা ও বোঝা অবশ্যই আল্লাহতালা প্রত্যেক ব্যক্তিকে কোরআন মজিদে এক কক্ষর পড়লে নেকি দিবেন এটা তো ঠিক এইরকম যে আল্লাহর নবী বললেন যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমান ছয়টা হক রাখে যেটা জরুরি করতে হবে আমি জেনাব লোকমান বলবো আমি মারা গেলে আপনি আমার আসিয়েন এটা নয় আমি মারা গেলে উনি আমার জানাজায় আসবেন এটা অধিকার কিন্তু আল্লাহর রসুল বলছেন যে আল্লাহ আরো দয়া করেছেন যে আসলে মাটি দিলে দুই কেরাত আল্লাহ দেখি দিয়ে দেবেন এটা আল্লাহর দয়া তাতে কিন্তু স্পষ্ট হয়েছে যে কোরআন আল্লাহ সুবাহর যে এই মহাগ্রন্থ এটা যেমন একদিকে পাঠ করা প্রতিটি আমি শুধু মুসলমানের কথা বলবো না সমগ্র বিশ্ব মানবের যেমন প্রয়োজন তেমনি এটিকে অনুধাবন করাও এবং এটা থেকে উপদেশ গ্রহণ করা আছি এবং কোরআন বুঝা সব বিষয় ভ্রান্ত ধারণার কারণ হলো কোরআনকে নিচক এটা একটা ধর্মগ্রন্থ বা এটা ওই যে ফাতেহাখানি মরে যাওয়ার পরে পড়তে হবে বা এই যে মনে করার কারণে এটা হচ্ছে আমরা যারা আলেম হিসাবে সমাজের দায়িত্ব পালন করছি এটা আমাদেরই কিছুটা অবহেলা থেকে গেছে যেটা আমাদেরকে জাতির সামনে পেশ করা উচিত যে কোরআন মাজিদ এক মাসে শিক্ষা অর্জন করে তিনশো টাকা পেতে হবে পাঁচ টাকা পেতে হবে আরো জোরালো ভাবে শিক্ষা করা ফরজি কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের মুসলিম সমাজে কিন্তু এখনো একটা গুরুত্বহীন বিষয়ে অনেক সময় শিশু বাচ্চাদের হয়তো একটু ওই পড়ায় সেটা কিন্তু আল কোরআনকে নাজিল করা এবং এই কোরআনই পৃথিবীতে এসে সমস্ত অন্ধকারকে বিদরিত করে আজকের এই জ্ঞান বিজ্ঞানের যাবতীয় সভ্যতার বিকাশকে ঘটিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানি যে এ যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেখি যে বিষয়ে আলোচনার জন্য এর বিশেষত্বটা কি তাপসির হলো বাবে তাফিল তাফিল বাব থেকে আসছে এর মূল ধাতু হলো তো ফা সিন রা ফাস ফাসরুন মানে হলো আব্বা শব্দ অর্থ কি অর্থ করেছেন আর আল্লাহ রবুল আলমিন এটার কি অন্তর্নিত অর্থ রেখেছেন এটা জানা নাই দেখে উনি বললেন না তাফসিরটা আসলে মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিমকে একদম আমাদের বোধগম্য করে দেয় এবং আল্লাহ রব্বুল আলমিনের যেই অর্থ আল্লাহ রব্বুল আলমিন যেই অর্থে সেই শব্দটাকে ব্যবহার করেছেন আগেই বলা হয়েছিল যে আরবি ভাষার সমৃদ্ধ শব্দ একটা শব্দের অনেক অর্থ হতে পারে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে তাফসির যারা লিখেছেন বা সংকলন করেছেন তাদেরকে দেখা গেছে তারা এটাকে এমনভাবে প্রথম মুফাস্সের হলেন রসুল্লা সাল্লা কোরানের প্রথম তাফসির করে দিয়েছেন অনুরূপ ভাবে আয়াত একা আর এক তাফসির করেছেন সালাফের সালেহিনগুন তাপসির করেছেন আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল রিসুল মুফাসী ছিলেন যা আপনি আগেই বলে দিয়েছেন আমাদেরকে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই তাপসিরের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের অন্তর্নিহিত যে বিষয় ক্লিয়ার করা হয় এই জন্য এই তাপসিরকে তাপসির বলা হচ্ছে এটা অন্যান্য ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়নি হচ্ছে না মানুল্লাহ সাহেব যা বললেন সুন্দর বললেন কিন্তু আসলে এই তাপসির শব্দটা কোরআনের জন্য একেবারে সাহাবিগণ থেকেই শব্দটা বাছাই হয়ে চলে আসছে আর কি যার জন্য অন্য কোন হাদিসের ব্যাখ্যায় বা কোনো বই পুস্তকের ব্যাখ্যায় এই তাপসির শব্দটা ব্যবহার করা হয়নি চয়ন করা। থেকে অক্ষর তারপরে সিন তারপর রা ফা সিন রা শব্দটা চয়ন করা হয়েছে এই জন্য যে অক্ষরের মাধ্যম দিয়ে কোনো একটা জিনিসকে স্পষ্টভাবে খোলাখোলি ভাবে জানা যায় জানা যায় জানা যায় তো তাপসিরের মাধ্যমে জানা যায় আল্লাহ তালা কেন কোরআন নাজিল করেছেন কোরআনে কি আছে জাতির জন্য এটা কত দূর কল্যাণ কর এই জন্যই মূলত এই শব্দটা চয়ন করা হয়েছে আর শব্দটা ওখান থেকে নির্গত হয়েছে যার আরো অনেক এরকম অর্থ দেখা যায় ধন্যবাদ আমাদের বিরতি নেওয়ার সময় এসেছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা সামান্য সময়ের জন্য বিরতি নিব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই কোরআন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ মধ্যেই ফিরে আসছি দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাও আল্লাহ তাহেদ জানার জন্য দেখুন धारावाहिक दासन किताबुद कल रत एगारोट पुन सम्प्रचार सकाल दस टेलेश डायलग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 বলতে শুনেছি বান্দা মুশ্রিক ও কাফের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায়ে হাতের সংখ্যা একশো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 so best to be with them I don't know about you I know about with Watch little wonders at their best. Bishoy Shishwurah, Parabarthi Anushthan, Peace TV, Bangalaya. As-salamu alaykum wa rahmatullah. Shamanita Darshaqshiruta. I'm here to be a new one. I'm here to be a new one. I'm here to be a new one. I'm here to be a new আল্লা সুবাহানা কোরআনের যে রহস্যময় বিষয়গুলোকে কোন কোন বিষয়কে স্পষ্ট করার জন্য তিনি নিজে যে কোরআনের একটি আয়াতকে আরেকটি আয়াতের ব্যাখ্যায় অবতীর্ণ করেছিলেন এই বিষয় উপরে আমরা আলোচনা শুনছিলাম আল কোরআন এর ভিতরে যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেটাকে দেওয়ালোকের মতো যে সহজ ভাষায় পরিষ্কার করে উপস্থাপন করার জন্য যে পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে সেটাকেই বলা হচ্ছে আরবিতে কিন্তু এখানে আরেকটা কিছু বলার কিন্তু অবকাশ রয়ে গেছে সেটা হলো যে কোরআনের অর্থ বা অন্তর্নিহিত বিষয়কে প্রকাশ করতে গিয়ে নিজের আয়াতকে বুঝতে হলে প্রথম আমরা কার সাহায্য নিব কোরআনও কিন্তু এক অংশের ব্যাখ্যা আরেক অংশে शुरूते ही कुरानी हो आल्लाक्लाहमान रही नाजिल कर रेखा की ওহা তো এখানে নেই আমি ওহা নাজিল করেছি কিন্তু ওহা বলতে কি বুঝালো আর পেলাম যেটা উল্লেখ হয়ে যাচ্ছে ওখানে যে দেখা যায় সেটাই যেই রাত্রিতে কোরআন নাজিল সেটাই বলছে এটা হলো অন্য এতে আছে তাহলে অবশ্যই বলতে হবে যে কোরআন নাজিল হয়েছে যেহেতু অথচ কোরআন যে নাজিল হয়েছে লাইলাতুল কদরে যারা করে এবং এটা সমস্ত সলফে সাহি সাহাবাই করাম রসুলাম থেকে বর্ণিত তারও দ্বারা কিন্তু এই শব্দটির এই লাইলাত আল্লাহ কি করেছেন বহু জায়গাতেই একটা বিবরণ একরকম রেখেছেন এক জায়গায় অন্য জায়গাতে তার বিবরণ আবার বিস্তারিত রেখেছেন যেমন ভাবে দাউদ আলাহ ইসলামের ঘটনা তার কোরআন মাজিদের এক জায়গায় যেভাবে এসেছে অন্য জায়গায় তার চেয়ে ভিন্ন বিস্তারিত এসেছে যেমনভাবে মৌস আলাই ইসলামের ঘটনা ফেরাউনকে নিয়ে যে বিষয়টি আছে এই বিষয়টি এক স্থানে যেভাবে এসেছে অন্য স্থানে তার চেয়ে ভিন্ন ধরনের বিস্তারিতভাবে এসেছে এইভাবে কোরআন মাজিদের বহু আলোচনায় এক স্থানে সংক্ষিপ্ত আছে অন্য স্থানে বিস্তারিত আছে যেমন আমি এখানে একটু যুক্ত করতে পারিমাথিন থেকে তিনি বহিষ্কৃত হলেন এবং তিনি কতগুলো কালিমা বানিয়ে ফেলেন কিন্তু এটি ইয়ে সরাসরি এখানে আদম কি কথাগুলো দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এটা আপনাকে আমাকে চিন্তা করে বলার দরকার হে প্রতিপালক আমরা আমাদের আত্মার প্রতি আমরা দুইজনই আমাদের আত্মার প্রতি অত্যাচার করেছি তুমি আমাদেরকে মাফ করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো এই সময় নিজের জন্য এখানে আমাদের মনে একটা জিনিস রয়ে যাচ্ছে সেটা হলো যে তাপসির করার পদ্ধতিটা কি অনেকগুলো পদ্ধতি থাকতে পারে অনেকগুলো পদ্ধতিতে তাপসির আমাদের বাজারে এখন আছে कुरान शरिफ जेमन नाजिल हो कुर शरीफ पढ़ार नाजिल होता शिखार नाजिले चे। मानूष के तुम तरफ विधान देता देखे बुझे आसते बयान आयान अर्थाइन दिन मान हलो मूल हल बयान हुजराम সমস্ত কোরআন শরীফের কিন্তু তাফসির করে গেছেন এ থেকে আমি আপনি এক বাক্যে স্বীকার করতে পারি এখন কথা যেটা রইলো সেটা হলো যে উনি যে তাপসির করে গেছেন এই তাপসির কিরকম আলোচনা করতে যেয়ে আমরা তখন শুরু করতে পারি যে ওনার তফসিরটা যখন অনুধাবন করতে যাচ্ছি তখন দেখতেছি যে কিছু কিছু আয়াত আছে যে আয়াত এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা স্পষ্ট করে দিচ্ছে তো সেখানে তো আর একজন সাহাবিকে জিজ্ঞাসা করতে হচ্ছে না হজুর এই আয়াতের অর্থটা কী ওই আয়াত দিয়েই তো উনি বুঝেই ফেললেন তো ওই জায়গায় হুজুর ইসলাম ইনডাইরেক্টলি তার তফসিল অলরেডি করে দিলেন আবার যেখানে আপনি দেখবেন যে ডাইরেক্ট কোনো কথা পাওয়া যাচ্ছে না সেখানে আপনি আবার দেখবেন যে হুজুরুলাম নিজে তার আমলে তার কথায় তার কর্মে তার অভিব্যক্তিতে ওই আয়াতের অর্থ উনি বুঝিয়ে দিয়ে যাচ্ছেন ওইটাকে তখন আমাদের যারা পরিভাষা নির্ধারণ করেছেন বিভিন্ন শব্দের অর্থ তিনি বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ লক্ষ্মণ সাহেব আমাদেরকে বুঝাচ্ছিলেন যে কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতের তাফির তারপর স্তরে বলছিলেন যে তাপসির হচ্ছে কিভাবে আমরা আজকের এই আলোচনায় কিন্তু একটা চমৎকার সিদ্ধান্তে বুঝতে পেরেছি সেটা হলো কোরআন কোরআন দিয়ে বুঝতে হবে এক আর দ্বিতীয়ত কোরআনকে বুঝতে হলে আমাদেরকে যেতে হবে হাদিসের উপরে যতদিন পর্যন্ত মুসলমানের কোরআন কোরআন দিয়ে না বুঝে কোরআনকে হাদিসার আলোকে না বুঝে যদি তারা নিজের মনগড়া ব্যাখ্যায় চলতে থাকে দর্শক শ্রোতা আমরা করতে পারে তাদের সকল প্রশ্নের জবাব দিতে পারে যখন একজন মানুষ প্রবেশ করবে আল কোরআনে তখনই সে কোরআনের আলো আলোকিত হতে পারবে কোরআনের আলো আমাদের জীবনকে আলোকিত করুক এই এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি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 আর এক মেন ভাইকে সিহ করবে অন্যায় থেকে বারণ করবে এটি একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে क्यों इसलम दिए भलो आचरण जोर बोझार जन्म देखु चरित्र गठने इसलम आज रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे बांगलिंग পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের আখিদার মধ্যে ঢুকেছে সর্ব ধরনের মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান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 रात आप सकाल आठ टाइमीन असैनक बयाल मोन अन्न हो فلا تكونن من الممترين القرآن مهان الله رفق تكي مهان نبير فوتين نازل كي توسر بسرس